আমি কি পরিমাণ ভুল বুঝাই আরে আমাদের কখনো আপনাদের সাথে দেখা হয় ইনশাল সেন্টারের বইগুলো একটা একটা লাইন করে করে আমি আপনাদের সাথে তুলে দেবো একটা বই আছে রসুল্লাহ সালাদ সংকলক আব্দুল সবুর চৌধুরী অনেকে ছিলেন এলাকার আব্দুল সবুর कैन आठ डेढ़ी আলমানি সাহেব কিন্তু আলবানি সাহেব তখন চেষ্টা করে কি হাজরত করতেন এটাকে ভুল প্রমাণিত করতে হবে না এটা যাবে না এজন্য উনি এটা অনেক চেষ্টা করেছেন আরবে অনুবাদ হয়েছে শীঘ্রই বাজে আসছে ইনশাল মধ্যে দেখেন আবজুসহে এবং আবুতাহ সাহেব কারো ব্যক্তিগত পরিচয় থাকলে আপনারা দর্শক মন্ডলী দেখুন যে তাহমিদ মৌল্লা সাহেব কিভাবে তিনি তার বক্তব্যে বললেন যে ধোকা দেওয়া হচ্ছে কারণ আমরা দেখবো তার বক্তব্যে যে তিনি কি ভুল করলেন নাকি তিনিছিলেন আমরা জানি উমর কত রাখাব করার আদেশ করেছিলেন এখানে আছে কত কোন কিতাবে আছে নিজেদের আছে দুই নম্বর মুসলিম दर्शक मंडल देखमिद मउल् छा रेफर कथा थेमे गो अपनी सामने बक्त्य शुनि देखें कि दिखान the okay. चक्षुम कर दर्शक मंडल हमिद मौल्हा सहेब बोखा देर जो छाटा कितने नाम थेमे क्युरा जी जे पैरा आलोचना ये उपस्थापना करल एकुश नम्बर पृष्ठा एवं एकुश नम्बर पृष्ठ तेत नम्बर जो टीका से आलोचना करलेंद आगे देखी बे आगे चाप्टारे हेडिंग तारी सालातर आख्या एखे लेखा देशे रमजान मासे ताराला নামাজ লেখা আছে বিশ্রাকাত পড়া হয় বলা হয় যে হজরত অমর রাজি তার বিশ্রাকাত তারাবি চালু করেননি রসদ সালাইসাল্লাম রমজানে সহ মোট এগারো রাখাত অথবা তেরো রাকাত পড়েছেন অমর রাজি আল্লাহনের ছিল রসুদ অনুরূপ নিচের বর্ণনা তার প্রমাণ प्रमाणित है यही प्रशटूकुनी पढ़ें नाई क्या पढ़ल साए इवन यिदर वर्णित अमर दल्लाके बर्णटा ये दे पढ़ल पढ़े तेतिस नम्बर टीका चले गलें तेत नम्बर टीका कि आुखारी मुस्लिम अबूदाउद नासाई तिरिमिजी इबने मजा मुआत मिश्कत মুয়াত্তা মিশকাত এগুলা আছে তিনি কি করলেন ইবনে বাজা পর্যন্ত উনি এসে থেমে গেলেন কিন্তু এরপরে এই টিকাতে বুখারি পরে ক্ষমা দেওয়া আছে মুসলিম পরে ক্ষমা আবুদাউদের পরে ক্ষমা নাসাইয়ের পরে ক্ষমা তিরিমিজির পরে ক্ষমা ইভনে বাজার পরে ক্ষমা তারপরে মুয়াত্তা মালেক ক্ষমা মিশকাত হাদিস নম্বর তেরো তেরোশো বাংলা বুখারি তাহিদ পাবলিকেশন প্রথম খণ্ড হাদিস নম্বর দেওয়া আছে তারপরে বুখারি মৌলানা আজিল হক প্রথম খণ্ড আদিশ নম্বর দেওয়া আছে বুখারি আধুনিক প্রকাশনী এইখানেও হাদিস নম্বর দেওয়া আছে যা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা একেবারে শেষে দেয়া আছে যে বাংলা মিশকাত নূর মোহাম্মদ আজমি তৃতীয় খণ্ড এটা মিসকাতে হাদিস এই আমাদের দেশে মাদ্রাসাতে পড়ানো হয় মিশকাত এবং বাজারেও পাওয়া যায় মিশকাত সেই বাংলা মিশকাতের বারোশো নম্বর হাদিস বারোশো নম্বর দেওয়ার পরে দাঁড়িয়ে দেওয়া আছে উনি কী করলেন উনি শুধু প্রথম এই পাঁচটা কিতাবের নাম পড়লেন পরে উনি থেমে গেলেন আমরা যদি দেখি যে এই পাঁচটা কিতাবে কি আছে আমাদের এই হেডিংয়ের প্রথম প্রথমে তারাবির সালাতের ওইখানে দেওয়া আছে রসুদসল্লা আলি সাল্লাম তারাবির সহ মোট এগারো আঘাত পড়েছেন এবং অমর রাধি আল্লাহনু বলেছেন তারপরে এই টিকাটা দেওয়া আছে উনি আমাদের এই পেরার একেবারে শেষের অংশটা পড়লেন আর তিনি রেফারেন্সের প্রথম অংশটা শুধু পড়লেন কিন্তু আমরা যদি দেখি যে এই যে রেফারেন্সের প্রথম অংশ যেটা দেওয়া আছে রসুদি সাল্লাম এগারো আঘাত সালাত অদ্যা করছেন সেখানে দেওয়া আছে যে আপনি যদি সহিউল বুখারিতে যান বুখারিতে পাবেন যে রসুদি সাল্লাম রাতের সালাত অদ্যায়ে এই তারাবির সালাতের এই সালাদটা আছে হাদিসটা আছে। তারপরে এই হাদিসটা আপনি পাবেন বখারির সহিউল বুখারির তারাবিন সালাতের অধ্যয়ে ওইখানেও এই হাদিসটা পাবেন তারপরে সহি মুসলিমে এই হাদিসটা আছে হাদিস নম্বর সতেরোশো তেইশ সুসাল আলি সাল্লাম যে পড়েছেন আবুদাউদেও এই হাদিসটা আছে তেরো তেরোশো নম্বর হাদিসের মধ্যে সুনানা তিরিমিজিতে এই হাদিসটা আসে যেটা যে এইখানে আপনি পাবেন সালাতদ্দায় এই হাদিসটা আছে এবং চারশো নম্বর হাদিস সোনানান নাসাইতে যদি আপনি যান সেখানেও ওই হাদিসটা আছে ষোলোশো সাতানব্বই নম্বর হাদিস এটা যদি ইমাম আহমদ আমরা এখানে রেফারেন্স দিই নি আরও রেফারেন্স আছে ইমাম আহমদ যে বর্ণনা করছেন তার মোসনাদে আহমদের মধ্যে তারপরে ইমাম বাই তার সোনালুল কুপরার মধ্যে এই হাদিসটা নিয়ে আসছেন এবং নাসাই তার সুনাল কুপরার মধ্যে এই হাদিসগুলো নিয়ে আসছেন সেখানে রসুদি সাল্লাম রাতের সালাদ রমজান এবং রমজান ছাড়া অন্য সময় যে রাতের সালাত এগারো রাখাত বা তেরো রাখাত আদায় করছেন যে এই বর্ণনাটি পাওয়া যায় তারপরে যেটা এখানে দেওয়া আছে সাইদ ইমনি ইয়াজিদ কর্তৃক বর্ণিত যে হাদিসটা অমর আদি আলহন থেকে যে অমরাদ ইবাহ কাব তামিম দারিকে রমজান মাসে লোকদেরকে এগারো রাখাত সালাত পড়ার নির্দেশ দিয়েছিলেন এবং এই যে বর্ণনা এই বর্ণনাটি আপনি কোথায় পাবেন এই বর্ণনাটি পাবেন ওই রেফারেন্সের শেষে দেওয়া আছে মিসকাতের মধ্যে আছে এবং বাংলা মিসকাত বারোশো নম্বরে দেওয়া আছে, কিন্তু এখানে তিনি কি করলেন তিনি বইয়ের পেরার শেষের অংশ পড়লেন এবং রেফারেন্সের প্রথম অংশ পড়লেন এবং প্রথম অংশটা শুধু পাঁচটা কিতাবের নাম পড়ে তিনি থেমে গেলেন কিন্তু ওইখানে ক্ষমা দিয়ে আরও দেওয়া আছে আপনি যদি বইটা বাজার থেকে কিনেন তাহলে এটা আপনি স্পষ্ট হয়ে যাবে যে কে ধুখা দিচ্ছে উনি এত মানে জোরালোভাবে এত জোরালোভাবে বক্তব্যটা উপস্থাপন করছেন যে কোনো লোক মনে করতে পারে যে উনি জোরালো এত জোরালোভাবে একজন আলেম কথা বলতেছেন নিশ্চয়ই এই কথাটা ঠিক কিন্তু উনি এইখানে কী করলেন জোরালোভাবে উপস্থাপনা করে তিনি নিজেই ধোকা দিলেন এবং ধোখা দিয়ে প্রমাণ করতে চাইলেন যে ইসিএস যে বই লিখছে বা যে দাওয়াত দিচ্ছে এ বা আবদুসবুর সাহেব বা শেখ আবু তাহের যে বইটা নিয়ে লেখে দাওয়াত দিচ্ছেন সেটা সেখানে ধোকা দিচ্ছেন অথচ তিনি নিজে কি হলেন ধোকা দিলেন এবং খেয়ানত করলেন যে জাতির সামনে এবং ওইখানে মাহফিলের লোকদের সামনে তিনি যে বক্তব্যটা উপস্থাপন করলেন সেখানে সুস্পষ্ট আমরা ধোকার দেখতে পাচ্ছি এবং তার বক্তব্য অনুযায়ী হইতে পারে তিনি এটা ধোকা দিলেন অথবা তিনি এটা ভুলে করছেন তবে আমরা মনে করি যে তিনি যখন আমাদেরকে সত্য বুজার। এবং সত্যকে সত্য হিসেবে জানার সেটা গ্রহণ করার মিথ্যাকে মিথ্যা হিসেবে জানার সেটা বর্জন করার তৌফিক দান করুন কারণে যে হাজার হাজার যুবকেরা শত শত যুবকেরা চিন্তা প্রতিবন্ধী হয়ে পড়েছেন যারা সমাজের মধ্যে হাদিসের সুন্নার নামে এগুলো প্রচার করতেছেন মনে করেন ভালো তাদের জন্য আমার আমার দুঃখ দর্শক মণ্ডলে আপনারা দেখলেন যে তিনি কীভাবে মানুষদেরকে নিজেই বুস না বুঝে মানুষদেরকে ধোকা দিচ্ছেন এবং তিনি বলতেছেন যে ওনার দুঃখ হচ্ছে মানুষদেরকে মানুষ চিন্তার প্রতিবন্ধী হয়ে গেছে কিন্তু আমরা দেখতেছি যে উনি চিন্তার প্রতিবন্ধী হয়ে তিনি জাতির সামনে এবং এ ধরনের বক্তব্য দিচ্ছেন যেটা কোনো বৃত্তি নেই তিনি দেখলেন কিভাবে কারচুপি করলেন একটা ছোট্ট একটা বই যে বইটা একটা শুধু রেফারেন্সের বই এটা এই বই শুধুমাত্র এক ফর্মার বই শুল্ল পৃষ্ঠার একটা বই সেখানে শুধু রেফারেন্স দেওয়া আছে তিনি রেফারেন্সের এই ছোট্ট একটা বই যিনি পড়তে গিয়ে ধোকা দিলেন ওই ব্যক্তির কাছ থেকে কোরআন এবং হাদিস আপনি কিভাবে পাবেন সত্য ইনফরমেশন কীভাবে কোরআন এবং সঠিক ইনফরমেশন পাবেন যে ব্যক্তি ছোট্ট একটা বই ছোট্ট একটা রেফারেন্স সেখানে উপস্থাপন করতে গিয়ে সে ধোকার আশ্রয় নিল সে কিছু রেফারেন্স দিল এবং কিছু রেফারেন্স সে লুকিয়ে রাখল যেটা পূর্ববর্তী ইহুদি এবং খ্রিস্টান আলেমদের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের মতো যে কিছু কিছু সে পড় পড়ার সময় পেরার পেছন থেকে পড়লো এবং রেফারেন্স দেওয়ার সময় রেফারেন্সের শুধু সামনের অংশ পড়লো পেছনে অংশ পড়লো না আল্লাহ সুবাহনাফিক দান করুন এরা তো কি করেছেন যদি বলে আমি অন্যের অনুসরণ তখন আমি বলবো শেষ দিয়ে ভুল হইতে পারে তারাবি তো আপনি আট রাখাতেন তারাবি নিয়ে তো শত বছর জগৎ আপনারা করতেছেন তারাবি খুঁজে সাদিন পর্যন্ত থাকেন আরে তারা কোন কিতাবে আছে এটাও জানেন না এটাও আপনি ভুল হয় এটা ভুল হবে কেন অন্য বছর ভুল দিতে পারতো এক কিতাবের নাম ভুলে আসতে পারত এরকম পাঁচ ছয় কিতাবের নাম ভুলে এসা যাবে এটা কি হয় তাই রে ভুল আর নামের ইচ্ছা করে আল্লাহ তার নিয়ত ওনাদের নিয়ত ভালো জানেন আমি একটা বই দেখাইলাম ইসিএস সেন্টারে একটা বই এই বইতে একটা দেখালাম আর অনেক আছে আমি আবার দেখা হলাম একটা दर्शक मंडली देखें एक रेफारेंस दीछी छित प्रत्येक ही रसुद सोल्ला रमजान ए रमजान छा समय रे सालाद एगारोर खतर बी पढ़तना हादिस बमजान और रमजान छाड़ा रसदा रे एगारो खतर बसि साला अदाय करतेंगारोखात जो रसूद सोल्लाम एगारो खतर बसि साला अदाय करतें ना इटार द्वारा प्रमाणित है रसद सोल्लाम रमजान रमजान साल सब सारा बच्चे ही एगारोख बी आदाय करतें साल रमजान क्या लाइल है सारा बस क्या लाइल है रमजान से रमदान है निश्चय जरा विदेशे गेन मिडिलस्टर विभिन्न देशे सऊदी आरबेट्ट मस्जिदे रे नाम रमजान एगारो खतर बेसि पड़ा हा जाना आठटा खाते तीन टा खे पड़ा हे तो योखा এটা কি কোন দলীয় উপস্থাপনা বরং তিনি নিজে কি করলেন তিনি নিজেকে মানুষদেরকে দর্শক মন্ডলী তিনি আরেকটি বই নিলেন সাহেব মনিরুদ্দিন আহমেদ দেখেন তিনি এখানে কিভাবে উপস্থাপন করতেছেন এবং মনিরুদ্দিন সাহেবকে কিভাবে আক্রমণ করতেছেন আমরা দেখবো যে মনিরুদ্দিন সাহেব যে কথাগুলা বললেন এটা কি মনিরুদ্দিন সাহেব शुदू बहराब आज दर्शक मंडल मनिरुद्दीन देखने की मनिरुद्दीन साहेब के आक्रमण करते हैं देखो मनिरुद्दीन सहेबु कुलिरुद्दीन सहेब शुद्ध ना इनशाल्ला देखो সাথে সাথে ওখানে অনেক খুঁজ করেলাম তার বইয়ের জন্য পাইলাম না যখন পেয়েছি পাওয়ার পরে পুরো পড়ার হয় নাই আমি খুলে যে অংশটা করলাম প্রথম অংশ অংশিপ্ত পরিচিত ইমামিপা অর্জনা এসেছে ইমাম অবহানিপা অর্জনা করতে গিয়ে শুরুতে রেখেছেন তিনি তর্ক ফিকা শাস্তে গভীর জ্ঞানের অধিকারী ছিলেন যাক এরপর লিখেছেন তিনি উচ্চ মানের একজন পরভেজগার ছিলেন উচ্চ মানের একজন উচ্চ মানের পরেজার কি মানুষকে ঢোকা দেয় গোল পথ করে দর্শক মন্ডলী দেখলেন যে তাহমিদ মৌলা সাহেব কিভাবে বই থেকে বলতেছেন যে তিনি উচ্চমানের একজন পরহেজগার ছিলেন এবং তিনি এখানে বললেন উচ্চমানের পরেজগার ব্যক্তি কি মানুষকে ধোখা দেয় আলহামদুলিল্লাহ ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তার যুগের শ্রেষ্ঠ আলেম ছিলেন এবং তিনি যেটা এখানে বলা হয়েছে যে তিনি তার যুগের শ্রেষ্ঠ আলেম ছিলেন এবং তিনি জাতিকে নির্দেশনা দিয়ে গেছেন যে সহি হাদিস পেলেই সেটা হচ্ছে তার মাঝহাঁ কিন্তু এইখানে তাহমিদ আপনারা আমাদের সাথে থাকুন ইনশাল লিখেছেন কোন প্রামান্য লেখা বর্তমানে হয়তো আদৌ ছিল না হয়তো আদৌ ছিল না দুঃখ নাই তার কথার উপরে নাই যে জানে না সে বলতে পারে বুঝতে পেরেছেন আমার কাছে আছে লেখা কয়টা কিতাব আছে বলেন সাতটা কিতাব আছে তো নাই প্রমান্য জানে না বলতে পারে না হয়তো আদৌ ছিল না এরপরে টিকা দেওয়া আছে সংক্ষিপ্ত ইসলামী বিশ্ব সংখা পাইল আনাইলাম আনাই দেখি হয়তো আদৌ কোথা ছিল না এটা উনি বানায় লিখছেন হয়তো বুঝতে হয়তো আদৌ ছিল না এটা বানায় হয়তো মিথ্যা লিখেছেন চক্রিফ অন্ধিফ এরপরে অনেক সামান্য কোন গ্রন্থ নেই আসে আছে কথা বুঝতে পারছেন এতটুকু নেই কিন্তু একজন ডক্টর উনি কোন কিতাব থেকে এনেছেন লেখা আছে গোল্ড জিহা কি লেখা নাম্বার রাখবেন গোল্ড জিহা গোল্ডা নিয়ে পড়াশোনা করে ইসলামের ইতিহাসের নামে ইসলামের শিক্ষার নামে এ ধরনের মিথ্যা তথ্য দিয়ে রাখছে আর এই তথ্য একজন ডক্টর অনন্ত মাথা খারাপ হয়ে যায় আর কারো তাকলিফ করার সুযোগ পাইলেন না দলিল ভিত্তিক থাকলেন না পুলের তাকলিফ তাকলিবেন না অন্ধ তাকলিফ অন্ধ তাকলিফ দর্শক মন্ডলী আপনারা দেখলেন আমরা এ বিষয়ে দেখি যে ইমাম আবু হানিফারহম্লা লিখিত কিতাবের ব্যাপারে আমাদের উলামারা বা পূর্ববর্তী কি এই তাদের বক্তব্য ছিল আপনারা যদি দেখেন যে নিরপেক্ষ যদি আপনারা স্টাডি করেন তাহলে দেখতে পাবেন যে ইমাম আবু হানিফা রহমাহুল্লার রচিত তার লিখিত তার নিজের হাতের লিখিত কিতাবের ব্যাপারে উলামাদের এখতলাফ রয়েছে অনেক আগে থেকেই যে উনার লিখিত কিতাব ছিল কি ছিল না ফিখুল আকবর বা যে ধরনের কিতাবগুলো আছে ওনার পক্ষ থেকে ওনার ছেলের লিখিত বা অন্যেরা লিখছেন ওনার সরাসরি ওনার হাতের লিখিত কিতাব নিয়ে অনেক আগে থেকে এটা নিয়ে একটা বিতর্ক আছে। আমরা এখন দেখি যে আল ফিখুল আকবর এর বঙ্গানুবাদ এবং ব্যাখ্যা এখানে একটা শিরোনামই দেওয়া আছে যে ইমাম আবু হানিফার রচনাবলী বিষয়ক বিতর্ক সেখানে দেওয়া আছে যে এই বইয়ের একশো উনত্রিশ দেওয়া আছে যেখানে যে হিজড়ি ষষ্ঠ শতকের মানে অনেক আগে ছয়শ শতকের প্রসিদ্ধ সাফি ফকি এবং দার্শনিক ইমাম ফখরুদ্দিন রাজি ফখরুদ্দিন রাজি যিনি ছয়শ ছয় মৃত্যুবরণ করেন ফখরুদ্দিন রাজি হচ্ছেন তফসিরে কাবিরের গ্রন্থকার বা লেখক মোফসির তিনি কি লিখছেন তিনি বলছেন যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লা এর রচিত কোনো গ্রন্থ বিদ্যমান নেই তাহলে সেটা কি শেখ মনিরুদ্দিনের বক্তব্য এটা কি ইসলামিম ফাউন্ডেশনের শুধু বক্তব্য আমরা দেখি যে ছয়শ হিজড়িতে মৃত্যুবরণকারী ছয়শ ছয় হিজড়িতে মৃত্যুবরণকারী বিশ্ববরণ্য আলেম এবং মফচ্সির ফকি এবং দার্শনিক ইমাম ফখরুদ্দিন রাজি তিনি তার কিতাবের মধ্যে বলছেন যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লা রচিত কোনো গ্রন্থ বিদ্যমান নেই তাহলে যে যে বিষয় নিয়ে বিতর্কিত আছে সেখানে এতো জোরালোভাবে উপস্থাপন করে জাতিকে মিসগাইড বা জাতিকে বলতত্ত্ব দিয়ে জাতিকে ধোকা দেওয়া জাতিকে বিপদগামী করা জাতিকে ভুলত্ত্ব দিয়ে নিজের প্রতি আকৃষ্ট করা নিজের যে চিন্তা চেতনা সেটার প্রতি আকৃষ্ট করার এই প্রচেষ্টা কেন আমরা মনে করি যে দশক মণ্ডলী আপনারা এই বিষয়গুলা जनेागू जा करबें एगू एकार चेष्टा करबें कारो श्रुती मधुर कथा सुने कारो दी टूपी देखे कारो मौलाना देखे कारो ए रखम आनी बक्तव्य आवेगपूर्ण बक्तव्य आल्ला कसम नहीं बक्तव्य एगू देखे अपनारा जेल मिसगइडेड ना हन आपनारा जब से विभ्रांत ना हन आपनारा जेन जाचाई बाचाई कर चलते पर आल्ला सुबहना सुरा জুমারের ১৮ নম্ব আয়াতে বলছেন যে যারা সব কথা শুনে তারপরে ওইখান থেকে তারা সঠিকটাকে গ্রহণ করে তাদেরকে আল্লাহ হেদায়ত দান করবেন এবং এরা হচ্ছে বুদ্ধিমান আল্লা সুবহান তালা আমাদেরকে বুদ্ধিমানদের অন্তর্ভুক্ত করুন এবং সত্য সঠিককে জানার বুঝার এবং সেটাকে গ্রহণ করার তফিক দান করুন সুবহান কালদিকা আসাদু আল্লাহ ইল্লাহিল্লা আন্তাফরিক